বাংলার সম্মানিত দর্শক বৃন্দ আপনাদের প্রতি রইল প্রাণডালা শুভেচ্ছা ও অভিনন্দন আপনাদের প্রিয় অনুষ্ঠান দাওয়তের পথ ও পদ্ধতি এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় আজকে আমরা এই গুরুত্বপূর্ণ পর্বে আলোচনার বিষয় স্থির করেছি যে আপনি যাদেরকে দাওয়াত দেবেন সেই দাওয়াতের পদ্ধতির ক্ষেত্রে যে এই যে সুন্দর বিতর্ক এবং সুন্দর উপস্থাপনা এই দুটি পদ্ধতির কি গুরুত্ব ও প্রয়োজনীয়তা প্রসঙ্গে আমরা সবিষদ আলোচনার জন্য যথারীতি আমাদের স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি জানাব ডক্টর মোহাম্মদ মুসলিউদ্দিন আমাদের আমন্ত্রিত অতিথিবৃন্দের সাথে আমরা পরিচিত হয়েছি এখন আসুন মূল বিষয়ে প্রবেশ করা যাক যেটি ছিল যে দায়তের পথ পদ্ধতি এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় কেননা আমাদের প্রিয়নবী মোহাম্মদ সাল আলহিউসাল্লাম নবদ প্রাপ্তির পূর্বে জাহেলি যুগের জঞ্জা বিক্ষুব্ধ সমাজকে শান্তির পথে ফিরিয়ে আনার জন্য আপ্রাণ চেষ্টা করেছিলেন কিন্তু সফল হন কেন হন তার কারণ ব্যক্ত করেছেন স্বয়ং আল্লাহ সুহায়ন হুত আল্লাহ এরসাদ করেন মা এখন দাদাদ্রি মাল্কিতা আবু আল্লাহ ইমান সে সময় নবীর কাছে ছিল না ইমান ছিল না গাইডলাইন তাই তিনি সফল হতে পারেন নাই কাজী একথা নির্দিতে আমরা বলতে পারি যে আল্লাহর দেওয়া পথ ও পদ্ধতি বেদিত এবং প্রিয়নবী মোহাম্মদ সাল আলাইসাল্লাম প্রদর্শিত পথ ছাড়া বিকল্প কোনো পন্থায় দাওয়াত দিলে সফলতা কোনোভাবেই সম্ভব হবে না অতএব আসুন আমরা যে দাওয়াতের পদ্ধতি নিয়ে গত পর্বে আলোচনা করছিলাম এ পর্বে তার সম্পূরক অংশ আলোচনা করে আমরা সম্মুখে অগ্রসর হব ইনশা আল্লাহ প্রথমে আমি জনাব শাহ আলিউল্লা সাহেবের কাছে জানতে চাইব যে এই যে উত্তম উপদেশের মাধ্যমে কিছু কিছু ঘটনা আমাদের সামনে তুলে ধরেছেন যদিও কোন ঘটনা বর্ণনার কিতাব নয় কিসার কিতাব নয় কিন্তু রবীন্দ্র আহসাদ তুলে ধরেছেন এবং বক্তব্য যারা জাতিকে সত্যের দিকে ভালোর দিকে আহ্বান করেছেন এই বিষয়গুলোকে যদি আমরা কোরআন আল থেকে বিস্থেশন করতে দেখি যেমন ডক্টর মুস্তিবাই বলছিলেন ইব্রাহিম আলি তিনি তার জাতিকে দাওয়াত দিতে গিয়ে কেমনভাবে উত্তম উপদেশ প্রদান করেছিলেন মা আল হাসানা এবং সত্যকে যাতে মানুষ আঁকড়ে ধরে থাকতে পারে এবং আজন্ম সত্যবাদী হয়ে গড়ে উঠে ঠিক এই বিষয়গুলোকে সুস্পষ্ট রাখার জন্য লোকমান আলিহালাম তিনি তার বাচ্চা তিনি তার পুত্রকে ওয়াজ করছিলেন এখন যদি আমরা উত্তম ওয়াজ এর উদাহরণ পেতে চাই তাহলে তার মানে एर तो एक आरेक का जो दिल से निकलती है, है।, है धक्का लागे आकाश पर्यटन पोचे डानाई कहे सूत अल हसाना मानी हल हृदय আল হাসানার উদাহরণ আমাদের সামনে ধন্যবাদ জানাবাহ সাহেবকে শুধু দর্শক বৃন্দ আমরা কিন্তু বুঝতে পারলাম যে সত্যের পথে আহ্বান করতে গেলে সেখানে আপনাকে অবশ্যই উত্তম উপদেশ অবলম্বন করতে হবে অনাকাঙ্ক্ষিত কথা ছিল জি জি জি বলেন আপনি সেটা বলেই সেটা আগান আল্লাপকে নির্দেশ দিয়েছেন সুন্দর ভাষায় কথা বলার এই জন্য একবার অলিদ আব্দুল মালিকা বংশে এত প্রতাপশালী একজন শাসক তার দরবারে যে এক আলিম যে খুব রুক্ষ ভাষায় কথাবার্তা বলছে আপনি এই করছেন আপনি এই করছেন এটা করছেন না সেটা করছেন না খুব বলতেছে বাদশাহ ডেকে বললেন শুনুন আপনি তো একজন আলেম মানুষ আপনি কি মুসা আলাইস্লামের সিদ্ধা উত্তম আর আমি একজন অলিদ আমি কি ফেরাম সিদ্ধ খারাপ হয়ে গেছি কেন এই প্রশ্ন আপনি করছেন কেনার মত বড় কে বলছে আল্লাহ ভয় করতে পারে আর আমি একজন মুসলিম আপনার মর্ত মুসার সমান না আমিও ফেরাউনের পর্যন্ত নামি নাই। কথা পেলাম ফেরাউনের দরবারে যেতে বলছেন কিন্তু মুসা আলি হিসালামের দরবারে গিয়েছে এই তত্ত্বটা হলো আমার বুকটাকে এই বারো ইঞ্চি দশ বারো ইঞ্চির ছোট্ট বক্ষটাকে বিশাল আকাশের চেয়ে বড় করে দাও শুধু তাই না ওইয়াসলি আমরি কঠিন বিষয়গুলাকে সহজভাবে ভাবে তৌফিক দাও সত্যকে উপস্থাপন করতে হবে সাথে সাথে আমাদেরকে এটাও খেয়াল করতে হবে আল্লাহ পক্ষ থেকে তৌফিক প্রাপ্ত যদি আপনি না হন जनाब शेमानी प्रसंगे चाटा मानुषे मन भी एक तला मानुष জানবে যে তোর বাড়িতে দরজা লাথি দেওয়ার উসলুপ তো ডাকাতের এটা তো মেহমানের উসলুপ নয় মেহমান যদি আস্তে আস্তে কড়াঘাত করে তাহলে অবশ্যই বাড়িওয়ালা দরজা খুলবে দু পাঁচ মিনিট দেরি হতে পারা হয়তো তো মানুষের দেলের ভিতরে ঢুকতে হলে দাওয়াত দলের মধ্যে পৌঁছাতে হলে সেই মনের তালাটা খোলা জরুরি আর মনের তালাটা খোলার জন্য কিছু টাইম দেওয়া জরুরি আমি যে তাকে দাওয়াত দিচ্ছি দাওয়াতটা বুঝবে বোঝার জন্য তাকে একটু টাইম দেওয়া জরুরি এই আমরা বলতে পারি যে একজন দায়ী হলেন একজন ডাক্তার তো আমি এখানে আর কথা বলতে পারি যে ডাক্তারের হাতেও চাকু থাকে ডাকাতের হাতেও চাকু থাকে ডাকাতো পেট ফারে ডাক্তারও পেট ফারে ডাক্তার পেট ফেলে টাকা পায় ডাকাতো পেট ফেলে টাকা নাই কিন্তু দুইজনের মধ্যে পার্থক্য হল যে ডাক্তার রুগীকে সুস্থ করার জন্য পেট ফেলে আর কিন্তু ডাকা মানুষকে হত্যা করার জন্য দুইজনের উদ্দেশ্য দুইটা সম্পূর্ণ ভিন্ন অতএব আমরা যারা দায়ী হব যারা দাওয়াতি কাজ করব তাদের ডাক্তারের ভূমিকায় যখন আমরা আসবো এবার মানুষও তাই করছে জনগণও তাই করছে ডাক্তারের চাকুর নিচে নিজের জীবনকে সোঁপে দিচ্ছে আর ডাকাতের চাকু থেকে বাঁচার জন্য শেষ বিন্দু রক্ত থাকতে চেষ্টা করছে। অতএব আমরা যদি ডাক্তারের ভূমিকায় আসি অথবা মেহমানের ভূমিকায় আসি মেহমানের ভূমিকায় আসলে তালা তাড়াতাড়ি খুলবে আর যদি ডাক্তারের ভূমিকা আসি তাহলে যারা যাদেরকে আমরা দাওয়াত দিচ্ছি তারা তাদের রোগ শোক असुविधा तक विशेषज्ञ डाक्त दावार अवश्य बुजते मानी दायीजे की আপনার দাওয়াতের পদ্ধতিটা জানা প্রয়োজনীয় দর্শক জাহান পরিচালনার জন্যে সুন্দর একটি যদি বিধান না হয় তাহলে তার ধ্বংস অনিবার্য শেখ তাই আসুন সুনার আলোকে জীবন গড়ার জন্যে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 কাল সন্ধ্যা ছটায় আপন সম্প্রচার দুপুর দেড়টায় বাংলাদেশে বাংলায় ম্যারেজ ও ডিভোর্স ইসলামিক সলিউশন ও প্রবলেম হ্যাভেন ও হেলশন ইউ চুজ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 दर्शक बिंदु बरतर पर आरोप प्रिय अनुषा आंतरिक स्वागत आलोचना करते दावत पद्धति আচ্ছা এখানে আমরা চলে যাই ডক্টর মুসিউদ্দিনের সাথে মোকাবিলা করো সুন্দর ও ইট মেরেছে আমি পাথর মারব এইটা দিয়ে সময় সমাধান করা যায় না যেখানে আল্লাহ দিচ্ছেন অমর কে দেখে তো সবাই অস্থির আল্লাহ নবী তার চাদরটা টেনে ধরে বললেন ওমর আর কতকাল আল্লাহ নবী কিন্তু হামজাকে বলেন নাই তুমি তোমার তলো রেডি করো অমর ঢুকার সাথে গাড়টা ফেলে দিবে ধীর স্থির হয়েন করছেন একজন থাকবে ইসলামের আলোকে কি আর আলোকিত হবে না উনি বললেন আব্দুল প্রত্যক্ষ মানে আমার অতক্ষয় সংঘর্ষ যেখানে শুরু হয়ে যেতে পারতো সেখানে সামান্য নরম আবেদন অবশ্য নিয়ে এসেছিলেন এরকম অনেক সময় যুদ্ধের দাম বেঁধে ওঠে যেরকম সোলে আমরা দেখতে পাই হোদাইবা সন্ধিটা যত রকমের শর্ত আসতেছে সবই দেখা যাচ্ছে প্রকাশ্য ভাবে বিরুদ্ধে চলে যাচ্ছে দৃশ্যত আর কি এবার তোমরা ইত্যাদি সব সাহাবের একজন রোশে ক্ষোভে দুঃখে যন্ত্রণায় মরতেছেন আর কেউ মাথার চুল কাটতেছে না এখানে দুইটা হেকমত বলবো একদিকে ব্যাপারে এই ফলাফল কেউ মাথার চুল কাটে না মনের দুঃখে আল্লাহনী যে সন্ধির শর্ত গুলা কেউ মানতেছে না কেউ মাথার চুল ও যে হালাল হয়ে যাবে ওমরা করতে না পারার কারণে কারণে হচ্ছে না উম সালাম রাজনার স্ত্রী পরামর্শ দিলেন্লাহ এখন আপনি বললে কোনো কিছু হবে না যে করবে সবাই দেখলেন আল্লাহ চুলকাটা ফেলেছে সবাই চুলকাটা শুরু করে দিলেন হালাল হয়ে গেলেন সবাই এই যে সময় মতো সিদ্ধান্ত নেওয়া নিজেরও হবে তোমাকে অনেক সময় মাথা না আসতে পারে তারা কিন্তু এখান থেকে ফিরে গেছেন কিন্তু একটা মহান বিজয়ের দ্বার উন্মোচন করে গেছেন হ্যাঁ আমি যেটা বলতেছিলাম ওই সময় যে সাহাবার অরসুলের নির্দেশ মানেননি এটার অর্থ কেউ এভাবে নেবেন না যে আল্লাহাপ্রাপ্ত হয়ে তারা ভিতরে ভিতরে জ্বলছিলেন এত তাড়াতাড়ি না আরেকটু চেষ্টা করে দেখি তাই আল্লাহ রব আলমে কিন্তু এভাবেই চেয়েছিলেন এবার আমরা যাবো জনাব শেখ অলিউল্লা সাহেবের কাছে এই যে কঠিন উপস্থিত বন্ধুত্ব হয়ে যাবে আর এটা কিন্তু সবার পক্ষে সম্ভব নয় প্রসঙ্গটি একটু ব্যাখ্যা করে বুঝিয়ে দিলে তুমি তোমার উপর পতিত बारकबना और व्य करते प्रत्येकता प्रतिरोधम वस्तवता दिए गढ़ु এটা সবার পক্ষে পক্ষে বাংলা ভাষায় দৈতর বা ধৈর্য শব্দটা বললে আমরা বুঝি সবর মানে হলো আপনি আমাকে একটু থাপ্পড় দিল বা কিল দিল আমি বললাম ভাই তুমি কি ভেতা পেয়েছ তাহলে আর একটা আমি কিছু করব না এখনো মনে করি এটা আমরা এখানে একটা সংযুক্ত করতে পারি যেটা আপনার সাথে আর সেটা হলো তিন দিক থেকে হবে যে আল্লাহর হকুম পালনে আপনাকে নিয়ন্ত্রণ করতে হবে দুই নম্বর আল্লাহ যা নিষেধ করছেন তা থেকে বেঁচে থাকা তিন নম্বর যেই পেতে চায় তার প্রথম হল সে সাবের হবে ইন সাবর তারপর আর হা সবর তার পক্ষে করা সম্ভব নয় যে অনেক বেশি সফলতায় ধন্যবাদ আমরা এখানে যে বিষয়টা নিয়েছিলাম সেটা হলো যে ওজাদ এখানে ইদিয়া আহসান প্রতিরোধ এসে গেছে কিন্তু মোজাদালা সম্পর্কে বিতর্ক সম্মুখীন তার ক্ষেত্র ও প্রেক্ষিত সম্পর্কে একটু বিস্তারিত বলার জন্য আমি জানাব এখানে প্রতিষ্ঠা করা সেটা কিন্তু সাধারণ পাবলিক করতে পারে না এই সবার শেষে নিয়ে যাওয়া হয়েছে এটাকে কিভাবে বিতর্ক ইব্রাহিমকে তার পরে আসত ইব্রাহিম তোমাদের আগে এসেছে সাংঘাতিক যুক্তিতে হারিয়ে দেওয়া হলো সনাউল অমৃত সাহেবের সাথে ভাষ হচ্ছে কাদিয়ানির গোলা মহামদ কাদিয়ানির বলতেছে যে আমার নাম তো আহমদ তাহলে তো আমি আমি তো সেই নবী আখেরাম সাহেব বললেন যে তুমি তো আহমদ না তুমি তো গোলাম আহমদ আহমদের গোলাম যে গোলাম আহমদের গোলাম বাদিল তো আহমদই থাকে তাহলে আমি সানাউল্লাহ সানা বাদ কি থাকবে যে আল্লাহ থাকবে আমি আল্লাহ বলতেছি তোমার ঐতিহাসিক আগে পরের সেগুলাও তর্কের একটা অধ্যায় মোজাত কিছু ব্যাপার আছে মুখাবারা হবে না মুফা হাসা হবে না একটা বইও লিখেছেন এ ব্যাপারে তর্কের শাস্ত্রের উপরে প্লেটো তারাও তার ছিলেন তর্ক বিদ্যা ছিলেন তো এই যে তর্কশাস্ত্র এটা অবশ্য আল্লাহর দেওয়াই অনেকটা উপস্থিত ক্ষেত্রে এসে যেতে পারে এটা কোরআনে দেখা যায় তর্কের কথা আছে লিমাতো হাত জুন আছে মোজাদ আল্লাহর কথা আছে নবী সাল্লাহ আলিয়া সাল্লু আসালাম বিতর্ক করেছেন কিন্তু নবী সাল্লাহসাল্লাম বিতর্ক গুলা ছিল এই যতটা মৌখিক বিতর্ক তার সে ছিল আন্তরিকতা সমৃদ্ধ সরাসরি ও হেদা যেভাবে আসে আরশে আজিম থেকে পক্ষে নিয়ে এসেছেন স্বামীর পক্ষে একজন পবিত্র স্ত্রী ভালোবাসার বিনিময়ে স্বামীর পক্ষে আরশে আজিম থেকে দলিল গ্রহণ করে নিয়ে এসেছেন বলবেন যে আমরা এই বোজাদালা বলি আর বিতর্ক বলি কি আমরা সত্য থেকে কোনো অবস্থাতে ইচ্ছ্যুত হতে পারতে পারি বা হঠেলে থেকে বিচ্যুত হওয়ার কোন অবকাশ এখানে নেই এটা আমাদেরকে খেয়াল রাখতে হবে আর একটা জিনিস খেয়াল রাখতে হবে না যেমন থাকলে সেখানে আমরা কথা বললেই হয়ে যাচ্ছে সেখানে আমার মোজাদালারও দরকার নেই সম্মানিত শুধু ও আমরা কিন্তু এত প্রারবন্ত আলোচনা করতেছিলাম আমাদের সম্মানিত অতিথি সাথে আমাদের আজকের সম্মানিত অতিথিবৃন্দ আমাদেরকে সেই পথই দেখিয়েছেন চমৎকার উপস্থাপনা করেছেন যার মাধ্যমে এরকম আপনার এইরকম থেকে নিজে নিজেকে নিবৃত রাখতে পারি সালামত রাখতে পারি সে পথ সম্পর্কে আমরা জানতে পারলাম শুধু দর্শক বৃন্দি সুহান أستغفوك وأتوب إليك وصلى الله على ربينا محمد وعلى آله وصحبه يبارك وسلم والسلام عليكم ورحمة الله وبركاته এমন এক কিতাব যেই কিতাব দিয়ে মানুষের সব সমস্যার সমাধান করা যায় সমাজের মধ্যে আল্লাহ সুবাহ আলা কোরআন কে রাখবেন কোরআন শুধুমাত্র মোমিনের সম্পদ নয় देखून, शाथे। आशून, कुरान कुरान विश्व महान गोडी। काल सकाल छटादेश जकिर आरिकार्ता आ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 তোমার বাবা তার মানে চার ভাগের তিন ভাগ অর্থাৎ সিলভার মেডেল এবং ব্রোঞ্জ মেডেলটাও মা পাচ্ছেন বাবাকে শান্তন পুরস্কারটা নিয়ে সন্তুষ্ট থাকতে হচ্ছে এটা সুনানিতে উল্লেখ করা আছে কিতাবুল জিহাদ অধ্যায় নম্বর ৬ হাদিস নম্বর তিন নবজি সাল্লা বলছেন জান্নাত তোমার মায়ের পায়ের নিচে